অসংখ্য জিনিস আছে যে মা আল্লাহ রসিলা কৈছেন মানুষের সাইটা জিনিস দিয়ে কে বিবাহ কর দিনতে কে বিহা করি আমরা ফয়সাও সাই সৌন্দর্য চাই বংশও চাই তার মালও দিত ও তা আমি লেইয়া করতেই বিয়া ইস্তাম কি বিয়া সহজ আর একশো জন মানুষ যৌতুক আপনি সম্পদ আনলে গেল যৌতুক একশো জন মানুষের ইয়া গিয়া খাইলা ফুরির বাড়ি গিয়া খাইলা অতটাও যৌতুক